বাংলা মানবতা সমাধান আলহামিল্লাহাবিক দর্শক শ্রোতা রমজানুল মুবারকের কদর পাওয়ার আকাঙ্ক্ষা জান্নি হওয়ার নিশ্চিত ঘোষণা পৃথিবীতে লাভ করার একান্ত মনোবাসনা সহ রমজানুল মুবারকের প্রত্যেকটি মুহূর্তের জ্ঞানীমত নিজেদের মধ্যে ভাগাভাগি করে আর প্রত্যয় নিয়ে আশা নিয়ে আকাঙ্ক্ষা নিয়ে এবং পরস্পরের জন্য দোয়া নিয়ে আমরা আমাদের আয়োজন শুরু করছি বন্ধু আর আপনাদের প্রত্যেককে জানাচ্ছি স্বাদ স্বাগতম বন্ধুক আমরা আমাদের আয়োজনে রমজান মোবারকের মর্যাদা মাহাত্ম গুরুত্ব আহকামশাইল আর প্রসঙ্গ জাকাতকে নিয়ে আমরা আলোচনা করব। যদিও প্রসঙ্গত বলতে চাই যে জাকাত रोजार मत फरज एक इबादत इसलमर पांच टी बतम और हाँ जकत आज उपेक्षित रही है जकत टिक मत आदाय करा हाँ जकत दीते गोजे अनेक भूल त्रुटि हमें यू विषय खुले खुले बलब रब आलमीन जकतर विषयटी गुरुतर साथ बुझार तौफिक इन कर कारण इसलम प्रत्येक इत के गुरुत्वर शर्त के विषय आज के कथा बोल रेस्टा कर जकत फरज कर कारण जो स्वाभाविक भाव एक बार प्रथम जकत फरज हार कारण अल्लाह सुबह नैकु মোহাম্মদ রসুল্লাহ সাল তালীলাম তার ভাষায় বলেছেন যে পৃথিবীতে বনি আদমের প্রত্যেকটি ভালো কাজ এক থেকে দশ গুণ অথবা দশ থেকে সর্বোচ্চ কিন্তু ভিন্ন কারণ রোজার প্রতিদান আল্লাহ তিনি নিজ হাতে এর প্রতিদান দেবেন তবে রোজার ই মাসে আল্লাহর প্রতিদান পেয়ে নিজে আল্লাহর অতি কাছে অতি আপন হওয়ার পাশাপাশি জাকাত দিও আমরা রব্বুল আলমিনের অতি কাছে অতি আপন হতে পারি কারণ ইমানের অগ্নি পরীক্ষার মতো জাকাত কষ্টার্জিত সম্পদ আল্লাহর ভালোবাসায় দেওয়া এটা যথার্থ ইমান ছাড়া সম্ভব নয় সুতরাং বন্ধু জাকাত ফরজ হওয়ার কারণ ইমানদারকে আল্লাহর সন্তুষ্টি অর্জনের ব্যবস্থা করে দেয় তুই না পার জাকাত রব্বুল আলমিন ফরজ করেছেন কারণ জাকাতের দ্বারা ব্যক্তির ইমানকে তিনি পরিচ্ছন্ন পরিষ্কার আর পবিত্র করে দেন রব্বুল আলমিন জাকাত ফরজ করেছেন কারণ তিনি ইমানদারকে পরীক্ষা করেন পালন আল্লাহান করে নিষেধ থেকে কিভাবে বেঁচে থাকে পালন করতে গিয়ে নিজের ভালোবাসাকে অগ্রগণ্য করে না আল্লাহর আদেশকে অগ্রগণ্য করে এটা একটি পরীক্ষা তারপর রব্বুল আলমিন যে কারণে জাকাত ফরজ করেছে তার অন্যতম কারণ যাতে করে সম্পদ কেবল ধনীদের হাতেই আবর্তিত না হয় আজকের পৃথিবীর সবচেয়ে বড় সমস্যা যুগ যুগ ধরে মানুষ তথা শাসক গোষ্ঠীর দ্বারা শাসিত মানবতার তৈরি আইনের মূলভিত্তি হল সম্পদ ধনীদের হাতেই থাকবে আর যার হাতে সম্পদ তার হাতে সবকিছু কিন্তু রব্বুল আলমী জাকাত ফরস করেছেন সম্পদ হাতে আবর্তিত হবে না সে টাকা পাবে তার দারিদ্রতা টাকা পাওয়ার কারণ তার অসহায়ত্ব তার টাকা পাওয়ার কারণ তার মিসকিনত্ব তার টাকা পাওয়ার কারণ সে মুসাফির তাই সে টাকা পাবে সে অভাবগ্রস্ত ঋণগ্রস্ত তাই ধনির সম্পদ দিয়ে সে ঋণ মুক্ত হন মানবতার না দরিদ্রের হাতে যাবে নিশ্চিত করেছেন এবং মোহাম্মদুর রসুল্লাহ কায়েছে পৃথিবীর ইতিহাস সাক্ষী কোনো না কোনো ভাবে অভাব অনাথ অসহায় দরিদ্র সেও সম্পদের মালিক হচ্ছে তার নাম জাকাত ব্যবস্থা তার নাম ইসলাম আমরা মুসলিম নিজেকে দাবি করি আসুন শূন্য এটা কায়েম করি বন্ধু তারপর জাকাতর বলে কেন ফরজ করলেন কারণ সম্পদের মালিক তো আমি নই উপার্জন করি কিন্তু প্রকৃত প্রকৃতপক্ষে সম্পদের মালিক হলেন আল্লাহ যেমন আমি আমার নিজের জীবনের মালিক নই মালিক হলেন আল্লাহ ঠিক এমনি এই দুনিয়ায় আলমিন আমাদেরকে ট্রাস্টি করেছেন তত্ত্বাবধায়ক করেছেন মালিকান তিনি হলেন যাকে ইচ্ছা দেন কাউকে ছিনিয়ে নেন, কাউকে সম্মানিত করেন কাউকে অসম্মানিত করেন এটা নিজের আমলের কারণে চরিত্রের কারণে অভ্যাসের কারণে দুরবুল আলমিন সবকিছুর মালিক কে দরবুল তত্ত্বাবধায়ক হিসেবে আমাদের দেন তিনি পরীক্ষা করতে চান এই তত্ত্বাবধানে কে যথাযথ কে বা তত্ত্বাবধান করতে গিয়ে নিজের মালিকানা দাবি করে কে ডাকাত হতে চায় কে ডাকাত আর কে সত্যি তত্ত্বাবধায়ক সুতরাং तत्व मालिक नई और ये जिन मालिक तरह संरक्षण करबुल आलमीन मालिकाना यथार्थ प्रमाण प्रतिष्ठित है जो व्यक्ति जकत देख निजे सम्पे निजे मालिक नए आल्ला मालिक तपदे अधिकारी আমি কেবল ট্রাস্টি এমনটা চিন্তা করি তখন তার হতাশা থাকে না আরো লাগিবে আরও লাগিবে এমনটা তার হয় না তৃপ্ত হয়ে যায় সে আর এমনটা যার হয় না ওই যে কবি বলেছে সে আরো চায় আরো চায় আর রাজা হলেও ভিক্ষুকের ভিকারির সম্পদ লুট করে অসহায়ের সম্পদ লুট করে অসহায়ের সম্পদ নিজেই খেয়ে নেয় বরং অডেল সম্পদ থাকা সত্ত্বেও নিজে বড় অসহায় হিসাবে পরিণত হয়ে ওঠে বন্ধুগণ তারপর আল্লাহ জাকাত অসহায় মানুষদের প্রতি ধনী মানুষদের ভালোবাসা আছে কিনা তা প্রমাণ চাইলেন তাই জাকাত মানেই হল ধনী তার সম্পদ থেকে আল্লাহর ভালোবাসায় দরিদ্রের অসহায়ত্ব বিমোচনের জন্য দেবে তব্বুল আলমিন চান অসহায়ের তয়ায়, ভালোবাসায় সহায় হোক ধনির সম্পদ বন্ধুক আল্লাহ আপনাকে সম্পদ দিলেন টাকা পয়সা দিলেন গাড়ি বাড়ি দিলেন আর আপনি নিজের কদ্দুর ভোগ করলেন হয়তো জাতীয় অসুস্থতা ডায়াবেটিকের কারণে খাওয়াটাও বন্ধ ক্যারেশানির কারণে চাল চলন ভোগ করা সব বন্ধ রেখে গেলেন সব কিন্তু আপনি মালিক বন্ধু চিন্তা করা উচিত সত্যিকার সম্পদের অর্থই হলো যা মানুষের সেবায় নিবেদিত যা অন্যের সেবায় লাগে অন্যের উপকার করে যে টাকা পয়সা তার নামই সম্পদ আর যে উপকারে আসে না সম্পদ এটা সত্যিকার সম্পদ নয় হ্যাঁ নিজেও মালিক নন এটা নিজেও এটা ট্রাস্টে নন আরেকজন বন্ধুগণ সুতরাং জাকাত ফরজ হওয়ার কারণগুলোকে সামনে রাখতে হবে প্রতি মুহূর্তে প্রতি অধ্যায়ে আর হ্যাঁ এবার আমরা আলোচনা করতে চাই জাকাত ফরজ হওয়ার শর্তকে কি কী শর্ত পাওয়া গেলে জাকাত ফরজ হয় বন্ধুগণ ফকিগণ মুফাসিদ মুহাদিসগণ এই মে মুস্তাহিদ্দিনগণ ষাটটি শর্ত কারো কাছে পাওয়া গেলে জাকাত ফরজ হয়েছে বলে আমাদের সামনে প্রকাশ করেছেন তুলে ধরেছেন কোরআন এবং সন্নাকে একত্রে নির্যাস করে তুলে ষাটটি জাকাত ফরজ হওয়ার শর্ত এর এক নম্বর হল মুসলিম হওয়া ইমানদার হওয়া ব্যক্তি বিশ্বাস করবে এক আল্লায় বিশ্বাস করবে পরকালে বিশ্বাস করবে নবীগণের উপরে বিশ্বাস করবে কিতাব সমূহের উপরে বিশ্বাস করবে তাকদিরের উপরে পূর্ণাঙ্গ ইমান এনে পাঁচটি ভিত্তির ইসলামের মধ্যে নিজে প্রতিষ্ঠিত হবে পূর্ণাঙ্গভাবে আর এমন মুসলিম হওয়া হলো প্রথম শর্ত হোক তা নর অথবা নারী নর বা নারী সে যেই হোক তাকে মুসলিম হতে হবে ইমানদার হতে হবে যে ইমানদার নয় তার উপরে জাকাত ফরাস ইসলামের আইন তার উপর প্রতিষ্ঠিত নয় ইসলামী আইন প্রতিষ্ঠার পূর্ব শর্ত মুসলিম হওয়া ইমানদার হওয়া তুই নাম্বার স্বাধীন হওয়া স্বাধীন দাসের বাস্তবতা থাকতে পারে পৃথিবীতে যদি কখনো ইসলামের জন্যে সম্মুখ যুদ্ধ সংগঠিত হয় সেখানে পরাজিতরা বিজিতরা বিজয়ীদের কাছে তথা মুসলমানদের কাছে যারা পরাজিত হবে বিজিত হবে মুসলমান বিজয়ী হলে তাদের কাছে পরাজিতরা হবে গোলাম তো যদি গোলাম ইমান আনলো মুসলিম হলো সম্পদের অধিকারী হলো বটে তবে তার উপর জাকাত ফরজ নয় যতক্ষণ না সে স্বাধীন না হবে কারণ জাকাত ফরজ হওয়ার শর্ত তাকে স্বাধীন হওয়া তিন নম্বর তার উপরই ফরজ হয় যে দায়িত্ব পালনের জন্য অনুমোদিত সত্তা যে অর্থ লেনদেন করতে পারবে না যার অর্থ লেনদেনের অনুমোদনই নাই তার উপর জাকাত ফরজ নয় ইসলামে হাসান করেছে বন্ধু আমাদের বর্তমান বিশ্বের বাস্তবতায় অর্থ লেনদেনের জন্যে দায়িত্বপ্রাপ্ত অথরিটি অথবা ব্যক্তি হতে হয় আর না হয়তো পৃথিবীটা উলট পালট হয়ে যেত অর্থ ব্যবস্থার কঠিন বাস্তবতায় ইসলামও বলেছে কিন্তু তাই বলে আবার সত্যি সম্পদের মালিককে তার ভোগ না করতে দেয়ার অধিকার ছিনিয়ে নেয়া ভোগ করার অধিকারটা ছিনিয়ে নিয়ে অধিকার করতে না দেয়া ভোগ করার অধিকারটা না দেয়া বড় জুলুম বড় অপরাধ তবে যদি এমন অবস্থায় কেউ পড়ে যে তার সম্পদ আছে কিন্তু খরচ করার অনুমোদন তার পক্ষে নাই সে লিগাল অথরিটি নয় আইনানুক ব্যয় নির্বাহ অথবা আয় ব্যয় অ্যাডজাস্ট করার সত্তা নয় তার উপরে জাকাত ফরজ হবে না তবে জাকাত ফরজ হবে ব্যক্তির উপরে যে বিবেক সম্পন্ন সুস্থ এবং আইনানুক টাকা পয়সার লেনদেনের ব্যাপারে অনুমোদিত চতুর্থ হলো জাকাত ফরজ হবে ওই ব্যক্তির উপরে যে বালেক যে বালেক যে প্রাপ্ত বয়স্ক अप्रा बस्कर इसलम का गायम नई कारण रबुल आलमी हाबीब तीन जन मानुषर के कलम उठिए ना एक नम्बर बालक अप्राप्त वयस्क जोदिन ना से प्राप्त वयस्क ना दुई नम्बर घुमंत व्यक्ति जत कन्ा जाग्रत ना तीन नम्बर सेंस हारिए फेले विवेक हारिए फेले एम व्यक्ति जत क्या विवेक फिर ना पाय আমরা এই বিষয়গুলো নিয়ে আরো কথা বলবো আর হা জা বলে আমরা আলোচনা করব। ততক্ষণ আমাদের সাথেই থাকবেন ফিরে আসছি কিছুক্ষণের মধ্যে এই রমজানে রমজান হলো রহমতের মাস মাসি ইফতার তার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 प्रतिदिन संध्या 7:00 और पुनः संप्रचार दोपहर 2:30 बजे बांग्लादेशे पीएसटीबी बांग्लाए इन न हुना युशरिक बिलला फकद हरमा अल्लाह अलैहि अल जन्नत व माउहुन नार নিশ্চয়ই যে আল্লাহর হয়। আল্লাহ তার জন্য দেখুন আমার ধারাবাহিক দাস কিতাবুৎ তৌহিদ দেখুন পরবর্তী অনুষ্ঠান বাংলায় সালামু আলাইকুম রাহমতুল্লাহ অবরাকাত বন্ধুগণ ছোট্ট বিরতির পর আমরা ফিরে এলাম আমরা বিরতির আগে আলোচনা যে যে সম্পদ মানেই মানুষের যা আসে ব্যবহার করে ব্যক্তি যা এর নাম সম্পদ আর যা ভোগ করে না জমা থাকে এটা আসলে অন্যের মালিকানা উত্তরাধিকারীর মালিকানা একটু চিন্তা করুন না আল্লাহ আপনাকে সম্পদ দিলেন টাকা পয়সা দিলেন গাড়ি বাড়ি দিলেন আর আপনি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 হ্যাঁ নিজেও মালিক নন এটা শর্ত কি কি শর্ত পাওয়া গেলে জাকাত ফরজ হয় বন্ধুগণ ফকিগণ মুফাসিদ মুহাদিসগণ মুস্তাহিদিনগণ ষাটটি শর্ত কারো কাছে পাওয়া গেলে সাকাত ফরজ হয়েছে বলে আমাদের সামনে প্রকাশ করেছেন তুলে ধরেছেন কোরআন এবং সন্নাকে একত্রে নির্যাস করে তুলে সাতটি জাকাত ফরজ হওয়ার শর্ত এর এক নাম্বার হল মুসলিম হওয়া ইমানদার হওয়া ব্যক্তি বিশ্বাস করবে এক আল্লায় বিশ্বাস করবে পরকালে বিশ্বাস করবে নবীগণের উপরে বিশ্বাস করবে কিতাব সমূহের উপরে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 मुसलिम हवा ईमानदार हवा तु नम्बर स्न हवा स्न दासर वास्तवता थकते पृथिवीते जदि कखलम सम्मुख युद्ध संघटित है सेजितरा विजयी तथा मुसलमान का विजित हो मुसलमान विजयी हम तरह से पराजित रहा गोलाम তো যদি গোলাম ইমান আলো মুসলিম হলো সম্পদের অধিকারী হলো বটে, তবে তার উপর জাকাত ফরজ নয় যতক্ষণ না সে স্বাধীন না হবে কারণ জাকাত ফরজ হওয়ার শর্ত তাকে স্বাধীন হওয়া তিন নাম্বার। সাকাত তার উপরেই ফরজ হয় যে দায়িত্ব পালনের জন্য আইনানুকভাবে অনুমোদিত কারণ টাকা পয়সার বিষয় অর্থ আদান প্রদানের বিষয় তো ওই ব্যক্তির উপরে জাকাত ফরজ যে অর্থের লেনদেনের ব্যাপারে অনুমোদিত সত্তা যে অর্থ লেনদেন করতে পারবে না যার অর্থ লেনদেনের অনুমোদন আমাদের বর্তমান বিশ্বের বাস্তবতায় অর্থ লেনদেনের জন্য দায়িত্বপ্রাপ্ত অথরিটি অথবা ব্যক্তি হতে হয় আর না তো পৃথিবীটা উলট পালট হয়ে অর্থ ব্যবস্থার কঠিন বাস্তবতায় ইসলামও বলেছে কিন্তু তাই বলে আবার সত্যি সম্পদের মালিককে তার ভোগ না করতে দেওয়ার অধিকার ছিনিয়ে নেওয়া ভোগ করার অধিকারটা নাচ করার অনুমোদন তার পক্ষে নাই সে লিগাল অথরিটি নয় আইনানু ব্যয় অথবা আয় ব্যয়াস্ট করার সত্তা নয় তার উপরে জাকাত ফরজ হবে না তবে জাকাত ফরজ হবে ব্যক্তির উপরে যে বিবেকসম্পন্ন সুস্থ এবং আইনানুক ভাবে টাকা পয়সার লেনদেনের ব্যাপারে অনুমোদিত চতুর্থ হল জাকাত ফরজ হবে ওই ব্যক্তির উপরে যে বালেক যে বালেক যে প্রাপ্ত বয়স্ক অপ্রাপ্ত বয়স্ক তার উপরে ইসলাম কায়েম নাই কারণ রব্বুল আলমী হাবি বলেছেন তিনজন মানুষের উপর থেকে কলম উঠিয়ে নেয়া হয় এক নাম্বার বালক অপ্রাপ্ত বয়স্ক যতদিন না সে বয়স্ক না হয় দুই নাম্বার ঘুমন্ত ব্যক্তি যত না জাগ্রত না হয় তিন নাম্বার সেন্স হারিয়ে ফেলেছে বিবেক হারিয়ে ফেলেছে এমন ব্যক্তি যতক্ষণ না বিবেক ফিরে না পায় সুতরাং বন্ধু প্রাপ্ত বয়স্ক না হলে জাকাত ফরজ হবে না তবে এখানে প্রশ্ন হল বালেক যে না তার উপরে তো ইসলামী শরিয়ত কায়েম নাই তাই জাকাত ফরজ হলো না কিন্তু নাবালক তো তার নিজের সম্পদ নিজে লক্ষণাবেক্ষণ করে না তত্তাবধান করে না বরং রেকর্মের ভাষায় ওয়ালা তুতু আর তোমরা দিও না আর সুফাহা অসহায়দেরকে বিবেকহীনদেরকে মূর্খদেরকে এই মূর্খতা যেমন বিবেকের বাস্তবতায় বয়সের বাস্তবতায় অসুস্থতার বাস্তবতায় আল্লাহ বলছেন সম্পদ তাদের হাতে দিও না বরং তাদেরকে খাদ্য দাও পোশাক দাও উত্তম কথা বলো সুতরাং বন্ধু যে নাবালেক অপ্রাপ্ত বয়স্ক তার উপর জাকাত ফরজ নেই কিন্তু তার সম্পদ যে প্রাপ্ত বয়স্ক ব্যক্তি তত্ত্বাবধান করবেন সম্পদের উপর যদি জাকাত ফরজ হয় আদায় করার পক্ষেই ফকিগণ मत प्रकाश करतानी आदाय कर नाबालक व्यक्ति से न पंचम जकत हार्त अर्थात परिमा मत और सबाई जान सकल प्रयोजन मिटानुर पर उद्वृत्त हिसे सत बड़ी स्वर्ण অথবা সারে ব্যান বরির পরিমাণ রোপ্য অথবা স্বর্ণ এবং রোপের বাজার মূল্যের সম সম্পদ তার কাছে থাকবে নেশাব হবে নেশাব পরিমাণ মতো হওয়া ষষ্ঠ হলো জাকাত ফরজ হওয়ার জন্য শর্ত পূর্ণ মালিকানা প্রতিষ্ঠিত থাকা সম্পদের উপরে ব্যক্তির পূর্ণ মালিকানা থাকবে যে ব্যক্তি যতটুকু সম্পদের উপরে পূর্ণ মালিকানারাকে ততটুকুরই জাকাত দেবে হতে পারে অংশীদারিত্বমূলক বাণিজ্যের কারণে কেউ সিক্সটি পার্সেন্ট কেউ ফোরটি কেউ সেভেন্টি পার্সেন্ট কেউ থার্টি পার্সেন্ট কেউ বা টেন পার্সেন্ট কেউ বা টোয়েন্টি পার্সেন্ট কেউ বা বাকি সেভেন্টি পার্সেন্ট এই ধরনের মালিকানায় ব্যবসা বাণিজ্য করছেন অথবা কোনো জিনিসের উপরে মালিকানা যার উপরে জাকাত ফরজ তেলে ওই ব্যক্তি পুরাটার উপরে দেবে না ব্যক্তি দেবে যতটুকু তার মালিকানায় ততটুকু এর উপরে সর্বশেষ জাকাত ফরজ হওয়ার জন্য সপ্তম যে শর্ত তা হলো এক বৎসর কমপ্লিট হওয়া এই সাতটি শর্ত জাকাত ফরজ হওয়ার জন্যে আবার সরাসরি দ্রুতগতিতে যদি একসাথে বলি তা এক নাম্বার জাকাত ফরজ হওয়ার জন্যে মুসলিম হওয়া শর্ত দুই নম্বর স্বাধীন হওয়া শর্ত তিন নাম্বার সম্পদের আইনগত লেনদেনের যোগ্যতা থাকা শর্ত চার নাম্বার বালেক হওয়া নাম্বার নেশাব পরিমাণ হওয়া ছয় নাম্বার পূর্ণ মালিকানা থাকা সাত নাম্বার একটি সন অতিক্রান্ত হওয়া এই সাতটি শর্ত থাকলে জাকাত ফরজ হবে বোধগণ জাকাতের প্রসঙ্গগুলিকে আরো খুলে খুলে আমরা আগামীতেও আলোচনা করব আজকে এই পর্যন্ত আসসালাম আলাইকুম আরাহমতুল্লাহ আবার আপনার আপনার উট রোড বার্মিংহাম শূন্য এক এক তিন দুই তিন শূন্য এক SWIFT B.I.C. उ ए वाय टा पाठ मेल कर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 আসসালামুকমতুল আলহামদুলিল্লাহ রবিলাম প্রিয় দর্শক বৃন্দ আশুন আমরা একটি গুরুত্বপূর্ণ দর কিতাব এর ধারাবাহিক দর্শ আমরা নিয়মিত শুনে আসছি আজকে আমরা কিতাব তাও হেদ এর নবম দর্সে আলোচনা মনোযোগ সহকারে শুনব সে অধ্যায়টি হলো বাবু আল খাউফ মিনা শির্ক শেরক বিষয়ে ভয়ভীতি করা এ প্রসঙ্গেই লেখক রাহেমাহল্লা তিনি অধ্যায় বেঁধেছেন শের্ক থেকে ভয় করা বা শেরকের বিষয়ে আশঙ্কা করা এর অর্থ এই নয়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 আমরা একটু শুরুতেই বলতে পারি যে শের এটা এমন একটি বিষয় শের তো আমার জীবনে পালন করতে হবে না বরং শের্ক বর্জন করতে হবে তাহলে শের নিয়ে আমার এত পড়ালেখার কি দরকার শের নিয়ে আমাকে এত গবেষণা করার কি দরকার